সম্মানিত আমাদের তাফসির শুরু হচ্ছে আজকে সুরা আল আনের ১৪ নম্বর আয়াত থেকে আল্লাহ তাল সেন উল আল্লাহ ওহ ইউ তো ইউ তো আম আপনি বলুন আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ওয়ালি আমার অভিভাবক আমার প্রতিপালক অভিভাবক হিসাবে গ্রহণ করব যে আল্লাহ অথচ তিনি সৃষ্টি করেছেন আকাশ সমূহ এবং জমিনকে তিনি খাবার দান করেন তাকে খাবার দিতে হয় না আমি নির্দেশিত হয়েছি যেন সর্বপ্রথম আমি নিজে মুসলিম হয়ে যাই আর আমি তুমি যেন কখনো মুসরেকদের অন্তর্ভুক্ত না হও মক্কার কাফের গণ কিভাবে ইসলামের সঙ্গে দুশ্মনী করেছে এবং রাসীল সাল আলসালামের দাবাতে কাজকে শুধু প্রত্যাখ্যান করেনি এই কাজকে বন্ধ করার জন্য কোনো চেষ্টা তদবিরের বাকি রাখেনি আসলে পৃথিবীতে সব সবসময়ই ইসলামী যখন যে কোনো নবী নিয়ে এসেছেন দুনিয়ার মানুষকে খুব হাসি মুখে ওয়েলকাম করেছে কোন নবীর সঙ্গে দুশ্মনী করেনি সেই নবীর নামটা বলেন তো সমস্ত নবীদের সঙ্গে দুশ্মনী করে। দুনিয়ার অধিকাংশ মানুষ সমাজপতি ক্ষমতায় যারা আছে যারা বিভিন্ন রকমের প্রভাব প্রতিপতি বিস্তার করে দুনিয়াটাকে শোষণ করছে শাসন করছে তারা কি চায় ইসলাম দুনিয়াতে আসুক চায় না এই জমানায় কি তারা চায় নাকি কোনো জমানায় তারা চায় না কোন জমানায় এই লোক তাদের সামনে পেয়েছে কোন একটি মক্কার লোক আছে বলতে পারে এই তার চরিত্র খারাপ তার এ আছে সে অসুবিধা আছে কিছু না। তারপরে কেন করেছে সুযোগ সুবিধা ক্ষমতা অর্থ করি প্রভাব প্রতিপত্তি যারা ভোগ করে তারা চিন্তা করে ইসলাম এসে গেলে সব হারিয়ে ফেলবে ইসলামকে ধারে যাবে না প্রত্যেক নবীর জামানায় হয়েছে আমাদের নবীর জমানায় হয়েছে পরবর্তী চোদ্দশো বৎসরের ইতিহাসে হয়েছে কি কিনা হয়নি হয়েছে এখনকার জমানায় হচ্ছে না হবে না হচ্ছে আগামীতে হবে কি এটাই আল্লাহ আল্লাহতালার দিনের নেইচার কাজেই এই জমানায় যদি দেখেন এত দুশনী ইসলামে আপনি অত্যন্ত মন খারাপ করার কিছু নাই শুধু আমরাই আখেরি জমানায় এই পরীক্ষায় পড়েছি তা নয় কোনো সময় পরীক্ষা হয়তো পরিমাণ একটু বেশি হয়েছে কোন সময় একটু কম হয়েছে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ তালা মমিনদেরকে পাশ করাবেন ইশা আল্লাহ মোহাম্মদদেরকে আল্লাহ তালা সন্তুষ্টি নসিব করবে জন্নাথের খালি জায়গা পূরণ করা লাগবে না যারা পরীক্ষা নিরীক্ষা পাশ করবে তাদের জন্য সিট বরাদ্দ যারা তাদের জন্য আরেক জায়গায় সিট বরাদ্দ করা লাগবে কোন জায়গায় জাহান্ন জাহান্নাল জিনা আল্লাহ তালা বলেছেন যে অবশ্যই আমি ফিল করব পূর্ণ করে দেব জাহার নামকে জিন ইনসান আপনি চাইলেই কোন লোককে এই আসতে না গুণা তার কাছে সে শয়তানের রাস্তা তার কাছে সবচেয়ে পছন্দ নিয়ে সেই রাস্তা টিকানোর জন্য যান করতে রাজি আছে নিজের জীবনের বিনিময় ইসলামকে ঠেকানোর জন্য কাজ করতেও রাজি আছে আর নিজের জীবনের বিনিময় দিন ইসলামকে কায়েম করার জন্য কাজ করতেও কিছু লোক রাজি আসে কিছু হলো হেজবুর সায় কিছু হল হেজবুর রহমান কিছু আল্লাহর দলের আর কিছু শয়তানের দলের আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন দলে থাকবো তো এই সমস্ত কাহিনীতে ঘটবে আমাদের জমানায় এই জন্যই কোরআনে পার্কে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লা জমানায় কি ঘটেছে সেই উপলক্ষে কি আমাদের ওইগুলাকে সামনে দেখে আমাদের সময় কি হতে পারে আমরা কি করব পূর্ব জমানা ন আমি একামের জামানায় কি হয়েছে তারা কিভাবে ফেস করেছেন মোকাবিলা করেছেন শত বাধা বিপত্তি অত্যাচার নির্যাতনের মোকাবিলা ইসলামকে ধরে রেখেছেন সেই কাজ আমাদেরকে করে যেতে হবে নাকি ছেড়ে দিতে হবে নাকি বলতে হবে চাচা নিজের গান বাঁচা আল্লাহ তালার দিন ছেড়ে দিলে তো আর কিছুই থাকলো না যতই পৃথিবীর শেষের দিকে আসছে ততই চ্যালেঞ্জ তো বাড়বে এটা তো হাজিফের কথা কাল কাহবে যে আলাল জামর দিন ইসলামকে ধরে রাখা এত কঠিন হবে হাতের মধ্যে জ্বলন্ত কয়লা যেভাবে ধরে রাখা সহজ নাকি খুব কঠিন এরকম কঠিন হবে কিন্তু যদি আমরা জাননা চাই তাহলে আমরা মজবুত হয়ে টিকে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফফিক দান করবো রসুল্লা সাল্লাম কিরকম মোকাবিলা করছেন তার কাহিনী আল্লাহ আমাদের শুনাচ্ছেন ওনাকে তারা বললো এসে মক্কা লোকেরা যে আপনি এই সমস্ত ফেতনা শুরু করেছেন আমাদের সমাজে কত শান্তির মধ্যে ছিলাম মক্কায় কোন ভেদাভেদ নাই সব এক দল এখন আপনি আরেক দল খাড়া করে দিয়ে লাগাই দিলেন সংগ্রাম গন্ডগোল লাগাই দিলেন এখন কেউ আপনার মুসিকিদের এবাদত মূর্তির এবাদত করি আমরা সবাই এতদিন করে আসলাম এখন আপনি উল্টা আরেক এক আল্লাহকে আবিষ্কার করেছেন এগুলা বাদ দেন আমাদের বাপ দাদা যে মাহুদুলা পূজা করেছে ইবাদত করেছে তাদের কাছে আসেন সমাজে সবাই মিলে ভাই ভাই হয়ে থাকি কোন সমস্যা হবে না কি সুন্দর আহার শান্তির প্রস্তাব আল্লাহ তালা সেই কথা জবাব দিয়ে রসুল্লাহ আপনি বলেন আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক ওয়ালি আমার একান্ত নির্ভরশীল যার উপরে নির্ভর করি ভরসা করি এই ভরসা অন্যের উপরে করব করবো মানাতের উপরে ভরসা করব, ওজার উপরে ভরসা করব মূর্তিগুলোর উপরে ভরসা করব আমার আল্লাহ তো আমার একমাত্র ওয়ালি একমাত্র উপায় আমি কেন আমার আল্লাহকে ছেড়ে তোমাদের ওই মূর্তিগুলোর কাছে যাব আমার আল্লাহ শক্তি তো আছে তিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছেন যিনি আকাশ জমিনকে সৃষ্টি করেন শক্তি থাকলে ক্ষমতা থাকলে উপকার করার যোগ্যতা থাকলে তো তারই আছে আমি কেন মূর্তির মতো যাব ওহাম তিনি খাবার দেন তাকে খাবার দিতে হয় না মূর্তিগুলার মাঝে মাঝে খাবার দরকার হয় দরকার হয় না মূর্তির জন্য ভ্যাট দেওয়া লাগে ভোগ দেওয়া লাগে এই অনেক মূর্তির সামনে গিয়ে দেখবেন আমি দেখছি যে চাইনিজদের বিভিন্ন মূর্তি ছোট ছোট ঘর আছে বাড়ির সামনে তারা ওই অরেঞ্জ দিয়ে রাখছে তারপরে কলা দিয়ে রাখে আপেল দিয়ে তো কি কি দিয়ে তো থাক দেখ পোকায় খায় টানাটানি করে অন্য প্রাণী খায় তো তো মূর্তি তাদের এমন মূর্তি তারা মূর্তিকে খাবার দেয় মনে করে তার খাবার দেওয়া লাগে তাদের মাহবুদকে তারা খাবার দেওয়া লাগে আর আমাদের মাহবুদ আমাদেরকে খাওয়ান কোনটা ভালো যিনি খাওয়ান তিনি তো ভালো আসলে তো আমাদের আল্লাহ শুধু আমাদেরকে খাওয়ান না তাদেরকেও খাওয়ান তাহলে এমন আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে এমন এক দুর্বল নিজের হাতে বানানো একটা মূর্তির কাছে পাথরের হোক মাটির হোক কাঠের হোক তার কাছে গিয়ে মাথা নত করে কত তাকে কন্নিশ করি তার কাছে কত কিছু চাই দরখাস্ত দেই। সে কি পায় আরে কবুল করা দূরের কথা সাহায্য করা তো দূরের কথা পায় এমন লোকের কাছে তোমরা চা অন্য জায়গায় আল্লাহাল বলেছ ইব্রাহিম আল্লাহ সালাম বললেন তার পিতা আজর এই যে এত মূর্তি বানান মূর্তির জন্য এত জান দেন সে কি আপনাদের কোনো কথা শুনে সর্বপ্রথম আমি নিজে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেই। আমি সবার আগে ইসলামকে কবুল করি আমি এই না তোমরা মনে করো না যে আমি ইসলামের দোহাই দিয়ে তোমাদের সবার উপরে কিছু একটা ক্ষমতা অর্জন করা তালে আছি ওই রকম মনে করেছ তারা এই প্রচার করতো মূলসা আলাইসালামের বিরুদ্ধে ফের কি প্রচার করেছে দেখ তারা সেই আমাদেরকে মূল কুমে মেসের রাজত্ব কেড়ে নিতে চায় আমার কাছ থেকে ক্ষমতা দখল করতে চায় এরকম ওনার বিরুদ্ধে প্রচার করা শুরু করে দিল যে সেই কিছু একটা এরকম চায় তিনি রসুল্লাহ সাল্লা বলেন আমি কিচ্ছু চাই না আমি তো সবার আগে আমার মাথাটাকে আল্লাহর কাছে নত করে দেব আল্লাহ হুকুম মানার দিকে আমি আসছি তোমাদেরকে ডাকি আমি তো তোমাদের আগে আল্লাহর কাছে সবদ্য করে ফেলেছি আমার তো কোন ক্ষমতাগিরি করার কোন দরকার নেই তোমাদের উপরে দেখো না তোমরা যে আমি আল্লাহর কাছে নিজেকে নত করে দেই যে যত বেশি আল্লাহর কাছে নত নতিকার করে যত বেশি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে সেই তো তত কামিয়া নাকি নিজের হাম বড়া ভাব নিজের ক্ষমতা চর্চা করার মধ্যে কামিয়াবি বেশি ওলা তা কুনান্ন মিনাল মুশ্রিক কিনা আর তোমরা কখনো মুশরিক হয়ে না খবরদার তোমরা যে শেরেকের পথে গিয়েছ এই পথ অত্যন্ত গর্বিত কাজ বড় অন্যায় যিনি সৃষ্টি করলেন সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে মাখলুকের কাছে মাথা নত কর সাংঘাতিক অন্যায় কথা শেরেক অনেক বড় জঘন্য অন্যায় করছ প্রচন্ড বোকামি নির্বুদ্ধিতার কথা এত জ্ঞানী মানুষকে আল্লাহ তালা কি করেছেন সৃষ্টির সেরা কোন জাতি মানব জাতি মানুষ আর মানুষ গিয়ে সৃষ্টি করে মানুষ গিয়ে মাথা নথে করে বিভিন্ন মাহলুকের কাছে শুধু মূর্তি মাবুদ না আরো মাহবুদ আছে কি কি মাহবুদ আছে দুনিয়া মধ্যে দেখি অনেক মাহবুদ আসে না অনেক কিছু দেখাচ্ছে হনুমান গুলা বড় বড় হনুমানকে কি খাবার খায় দেখলে খালি যত ভিজিটার আসছিল সঙ্গে বাসে অনেক হিন্দু ছিল সবগুলো হনুমানকে দেখে শুধু এরকম করে হনুমানের কাছে করে কোন ধর্মকে অবশ্য আমরা নিন্দা করি না এটা শরীয়তে নিষেধ কিন্তু কথা হলো যে আমরা নিজেদের বুঝার জন্য আলোচনা করার জন্য আমাদের আল্লাহ তালা যে কি নিয়ামও দিয়েছেন আল্লাহ কাছে শোকর আদায় করার জন্যে জানা দরকার যে মানুষ নিজে এত উচ্চ লেভেলের একজন মানুষ একটা প্রাণীর কাছে একটা পশুর কাছে তাকে গিয়ে মাহবুদ মনে গরুকে মাহবুদ মনে করে মনে করে কিনা একটা ডকুমেন্টারি দেখলাম সাপকে মাহুদ মনে করে ভারতের কিছু কিছু এলাকায় বাঘ কে মনে করে প্রায় পনেরো ষোলো বছর আগে একটা ডকুমেন্টারি বিবিসি করেছে সেখানে এক এলাকায় গিয়েছে বিভিন্ন এলাকায় তাদের হিন্দু ধর্মের বিভিন্ন উপজাতিগুলো আছে কোন এলাকায় গিয়ে দেখলো যে তারা বাঘের উপাসনা করে বাঘ তাদের মাহবুদ তো সেখানে গিয়ে খোঁজ খবর নিলে একটা পরিবারের যে প্রধান কর্তা বাঘ তাকে খেয়ে ফেলেছে তো সাংবাদিক যে বা যে প্রোগ্রাম তৈরি করছে জিজ্ঞেস করলো তো তোমাদের মা বুধ তোমাদের লোকটাকে খেয়ে ফেললো কি মনে হয় তোমাদের কাছে মর্জি হয়ে খেয়ে কি করব করবো আল্লাহ মানুষকে আল্লাহ এত সাম দিয়েছে আর সে মানুষ কোথায় নিচে নেমে যাচ্ছে এরকম মানুষ যখন জ্ঞান হারিয়ে ফেলে বিবেক হারিয়ে ফেলে তখন মানুষের অবস্থা কত নিচ্ছে নামে এই জন্য আল্লাহ তালা কি বলেছেন মানুষকে আমি এত সুন্দর অবয়ব দিয়ে কি সুন্দর একটা সৃষ্টি কত স্মার্ট কত মর্যাদা সম্পন্ন সেই মানুষটি কোথায় চলে যায় চতুষ্পদ প্রাণী যার কোন জ্ঞান বিবেকয় এভাবে দেননি যেভাবে আমাকে দিয়েছেন তার কাছে গিয়ে তাকে মাবুদ মনে করছে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 এছাড়াও ওয়েস্ট কোর্ট ইসলামী বই মদিনাডেটস রিচার্জেবল লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতে রয়েছে বিগ ডিসকাউন্সেল সালমা ডিজাইনার আবহা হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন এই মক্কার মোশিকদেরকে তারা এই প্রস্তাব নিয়ে এসেছে আপনার সঙ্গে এগুলা বাদ দিয়ে এক বাদ দিয়ে তাদের মূর্তি পূজার শরিক হওয়ার জন্য তাদেরকে বলেন আমি যদি তোমাদেরকে খুশি করার জন্য আমার মাহবুদকে মাহবুদের কথা অমান্য করি তাহলে আমার ভয় আশঙ্কা আমি প্রচন্ড আশঙ্কায় থাকব যে আমার রবের আজাব একটি বড় আজাব আমাকে ধরে ফেলবে বিশাল দিনে আখেরাতে আল্লাহর কাছে যখন যাব সেরেক করে আমি আল্লাহর আজাব থেকে মুক্তি পাওয়ার কোন উপায় থাকবে না কারণ আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করতে রাজি আছেন তবা করে ফেললে কিন্তু তবা না করলেও আল্লাহ আল্লাহতালা অনেকে মাফ করে আল্লাহর মর্জি যাকে তদুর করবেন কিন্তু সেরেক করে ফেললে যদি তবা না করে আল্লাহ মাফ করবেন আমি এই কঠিন দিনের এই আজাবের ভয় করছি যদি আমি সেরেক করি কাজে এই প্রস্তাব আমার পক্ষে মানা সম্ভব হচ্ছে না আমি কোন অশান্তি চাই না আমি কোন দাঙ্গা মারামারি কলহ চাই না কিন্তু আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ দেওয়া তোমাদের আপনি আর বলেন যে আমার সেদিন যার কাছ থেকে আজাবকে সরিয়ে নেওয়া হয় যাকে আল্লাহ তাল্লা দিন আম থেকে সরিয়ে নিয়ে যাবেন তার কাছে আজাব আসবে না তাহলে তো আল্লাহ তালা তাকে কত রহমত দিয়ে ধন্য করে দিলেন তোমরা কি চাও আমি এই রহমতকে মিস করে আর সেই দিনের আজাব থেকে রেহাই পাওয়া রহমত পেয়ে নিজেকে যদি আমি ধন্য করতে পারি এটি তো হচ্ছে সবচেয়ে বড় সফলতা অনেক বড় কামিয়াবি সেদিন আখ রাতে যে আজাব থেকে মুক্তি পেয়ে গেল রেহাই পেয়ে গেল এখন তারা এই যে এক আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের মাবুদের বুধের এবাদত করতে বলে আল্লাহ আরো কিছু যুক্তি দিচ্ছেন প্রমাণ দিচ্ছেন তাদের কাছে যে কেন তারা আল্লাহর কাছে আসে না আর ওই মাবুদের কাছে দেওয়ার কি আছে তাদেরকে আলা হেনবি আপনার যদি কোন মুসিবত আপনাকে পেয়ে বসে কোন দুঃখ মুসিবতে বিপদে আপদে আপনি পড়ে যান তাহলে আপনার এই দুঃখ মুসিবত বিপদ আপদ দূর করার তিনি ছাড়া আর কেউ নেই আর আপনাকে তিনি কোনো কল্যাণ যদি হ্যাঁ আপনার কাছে আসে তাহলে মনে রাখবেন আল্লাহ সবকিছু করতে সক্ষম তার মানে এই কল্যাণটা আল্লাহর কাছ থেকেই এসেছে ভালো কিছু আপনার কাছে আসলে আল্লাহ তালাই করে দিয়েছে দুঃখ মুসিবত দূর করা একমাত্র আল্লাহ তালারই ক্ষমতা তাদের কারো এই ক্ষমতা নেই তারাও কিন্তু মাঝে মধ্যে তারা আল্লাহ তালা কাছে আসতো কখন রাষ্ট্র জানেন যখন দেখে বিপদ এত বড় হয়ে গেছে আর তাদের মেদে কুলায় না তখন কিন্তু আল্লাহকে ডাকে হ্যাঁ এটা আমি অনেকবার এক্সাম্পল দিয়েছি হ্যাঁ একজন মুরব্বীর রেফারেন্স দিয়ে যখন তুফান আসলো জোরে পাশের প্রতিবেশীর হিন্দু লোক এসে প্রতিবেশী যিনি ভালো মুসলিম মুরব্বীকে বলে হুজুর জলদি করে আধান দেন জলদি করে জোরে আধান দেন কেন আজান দিতে হবে কেন তোমাদের মাহুদ কে ডাকবে না জোরে ডাকে কিন্তু যখন বড় বিপদ কেটে যায় আবার ওই সেরে করা শুরু করে দেয় তো এটা তারা সবাই জানে যে আল্লাহ ছাড়া এগুলা দূর করার কেউ নেই অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন উপহার দিতে চান তাকে আল্লাহ অনেক কিছু দিয়ে ধন্য করে দেন এটা আটকানের ক্ষমতা কারো আছে ন আর আল্লাহ তালা যখন আটকিয়ে দেন দেবেন না আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়নি তাহলে সেটা কেউ দিতে পারবে ওনার পরে নাকি একটা নবী করিম সালসেন প্রায় বলতেন আল্লাহ আল্লাহ মানা করার কেউ নাই ঠেকানোর কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই যেটা আপনি দেবেন কেউ আসে বাধা আর ওলা লিমা মানা আপনি যেটা মানা করে দেবেন বাংলায় অনেক আরবি শব্দ আছে আটকানোর কেউ নেই কেউ নেই যেটা আপনি দেবেন ওলা ইয়া ফাউদ আল জাদ মিনকাল আর আপনি দেওয়ার চিন্তা করলে আপনি না দেওয়ার সিদ্ধান্ত নিলে সেটার পক্ষে চেষ্টা তদ্বির কারির কোন চেষ্টা তদবির কাজে লাগবে না আপনার ফাইসাল এই চূড়ান্ত এটা সুন্দর একটা মোকাবিলা এবং এই যে আটা নবী করিম সাল্লাহাম বিভিন্ন সময় করেছেন জেকের মধ্যে এক করেছেন বিশেষ করে নামাজের পরে কতগুলো আজকার সুন্দর সুন্দর আছে তার মধ্যে ফরজ নামাজের পরে তিনি যখন সালাম ফিরাতের কি পড়তেন তারপরে কি পড়তেন এরপরে আল্লাহমে কয় বার পড়তেন দশ বার এগারোতম বারে পড়তেন আল্লাহমা তুই এই রেকের মুখস্থ মুখস্ত করার দরকার আছে না নাই না আমাদের পরে পড়া দরকার আছে না নাই দরকার আছে মুখস্থ করা লাগবে না মুখস্থ করেন হেসন মুসলিম আসে ছোট গালে শিখছি আল্লাহ এক মিনিট রাস হয়ে গেছে হয়ে গেল তারপরে তিন তাজবি অবশ্য আমরা কেউ কেউ মুখস্থ করি আমল করি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ হ্যাঁ এগুলো সবগুলোই আমল করা দরকার এই জীবনে নবী করিম সালামের নামাজ আমরা না করি রেখে দেয় আর আমাদের আছে আমরা খুব হ্যাপি থাকি এটা কি কোন ভালো খবর ভালো খবর মোটেই না তাহলে দিনের পর দিন এলএম শিখে শিখে কিভাবে রসুল্লাহ সাল্লা প্রতিটি কাজ করেছেন প্রতিটি আমল করেছেন এগুলো আমাদের দিন দিন উন্নতি হওয়া দিন দিন বেড়ে যাওয়া দিন দিন আরো ভালো করে আমল করার দরকার আছে না যেখানে ছিলাম সেখানেই থাকবো একটু না চড়া করবো না কোনটা চান উন্নতি করতে হবে আমল বাড়াতে হবে দোয়া বেশি শিখতে হবে এইগুলা আমাদের সবার চেষ্টা করতে হবে কে কোথ চেষ্টা করি আজকে তো কেউ আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করাবে না ফেল করাবে না কিন্তু আল্লাহ তালার কাছে সব জমা হচ্ছে যত আমল করবো তত জমা হচ্ছে শিখা দরকার আল্লাহ নিজের আরো পরিচয় দিচ্ছেন কাকেররা প্রস্তাব আনে মূর্তি করে আল্লাহ আল্লাহির কাহির ফাইবাদী তিনি কাহের সমস্ত সৃষ্টি সমস্ত বান্দাদের উপর তার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে আছে তার প্রভাব তার দাপট সবার উপরে সবাইকে তিনি একদম শেষ করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন সবাই তার নিয়ন্ত্রণের কন্ট্রোলে তাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারণে অহবাল হাকিমুল হাবির এত ক্ষমতা সত্ত্বেও তিনি বেশি ক্ষমতা থাকলে মানুষ কি হয় সৈরা চার হয় সুন্দর কথা বলেছেন সৈরা ক্ষমতা বেশি হলে সৈর আছা যাকে মারতে মেরে ফেলা কোনো চিন্তা নাই কোন পরোয়া নাই মারক যাকে মানুষ এগুলো করে এবং এগুলো আল্লাহ এরকম ব্যবহার করে মুঠেই না এত ক্ষমতা সত্ত্বেও তিনি কি রহিম রহমান দয়ালুক দয়াময় আর এই আয়াতে বলছেন আহবর হাকিমুল হাবির তিনি অত্যন্ত বিচক্ষণ জ্ঞানী ক্ষমতা থাকলে অনেক সময় মানুষের জ্ঞান লোভ পায় ক্ষমতা কি জানি বলে ক্ষমতা মানুষ জ্ঞান জ্ঞান হারিয়ে ফেলে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে এগুলো হিসাবেও করে না কোনো পরোয়া নাই কেন আটকার তো কেউ নাই সব ক্ষমতা আমার হাতে এরকম চিন্তা করে মানুষ কিন্তু আল্লাহ তালা এরকম নন তিনি বিচক্ষণ তিনি যা করেন অত্যন্ত হেকমতওয়ালা কাজ যে কাজটা করাই উচিত এই কাজে তিনি করেন তিনি খবর রাখেন কে কি করে এগুলার খবর রাখেন তিনি তাকে কিভাবে কখন ধরতে হবে তাও তার জানা আছে আপনি বলে দেন কোন জিনিস আছে সবচেয়ে বড় সাক্ষী বড় সাক্ষী কে আছে আমি যে আল্লাহ কাছে আল্লাহ প্রতি মানে এনেছি তার সাক্ষীকে আল্লাহ তালার যে এত ক্ষমতা আছে আর তোমাদের মা যে কোনো ক্ষমতা নাই এগুলা সাক্ষীকে তোমাদের সাক্ষীতে তোমরা আছি আমরা আছি তারপরেও সবচেয়ে বড় সাক্ষীকে আল্লাহ আর আমি যে মেনে নিলাম আল্লাহ তালাকে তোমাদের এই সমস্ত মাহবুদ থেকে কুফরি করে বেরিয়ে আসলাম এগুলা সাক্ষী আল্লাহ কুলিল্লাহনি অবাই না খুব ওকে আপনি বলে দেন আল্লাহ তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে যা কিছু হচ্ছে আল্লাপ আলোচনা হচ্ছে আমি কি বলি তোমরা কি বলো আমি কি করি তোমরা কি করো আমি কার ইবাদত করি তোমরা কার ইবাদত করো এগুলো সমস্ত সাক্ষী আল্লাহ হয়ে আছেন সব দেখছেন তিনি সব খবর বালাগ। আর আমার কাছে ওহি এসেছে এই কোরআন ওহি করে পাঠানো হয়েছে যাতে আমি তোমাদেরকে এই কোরআন দ্বারা সতর্ক করি সাবধান করি আল্লাহ তালা সম্পর্কে তোমাদেরকে পরিচিত করে দেই তোমরা যে অপকর্মে লিপ্ত আছে আসে গুণা রাখ সেখান থেকে তোমাদেরকে আমি সতর্ক করে সরিয়ে নিয়ে আসি আর যার কাছে এটা পৌঁছে যার কাছেই কোরআন পৌঁছে তার কাছে আর কোন ওজোর বাকি নেই আল্লাহ তালার প্রতি ইমান না আয় তার কোন বাঁচার উপায় নেই তাহলে আল্লাহ তালা এই আল্লাহ তালাকে মেনে নেওয়া ইসলামকে কবুল করা এটাকে সাক্ষী দেওয়া বলা হয় শাহাদা বলা হয় তা না উমকে সাহাদা কবুল করবেন আসহাদু আল্লাহ ইহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষী হয়ে যায় আর আল্লাহ আল্লাহতলা সাক্ষী তিনি আমার শাহাদা কবুল করে সাক্ষী হয়ে থাকলেন এই আল্লাহকে মেনে নেওয়ার কাজটা ইসলামকে কবুল করার কাজটাকে এই জন্য শাহাদা বলা হয় এরপরে আল্লাহ তালা বলছেন সাধু তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহ তালার সঙ্গে অনেক কয়েকজন আরো অনেকগুলো মাহবুদ আছে আপনি বলেন এই সাক্ষী আমি দেই না কোন মাবুদ আছে বলে আমি আর কোন সাক্ষী দেই না আমি সাক্ষী দে্লা আল্লাহ ছাড়া কোনো মহবুদ নাই এই কথা সাক্ষী আমি দেই আল্লাহর সাথে অন্য কোন মাহুদ আছে এগুলা সাক্ষী তোমরা দাও আমি সেই সাক্ষী দেবো না সেটাকে স্বীকার করবো না তুশ্রী কুন বলে দেন তিনি হচ্ছেন একমাত্র ইলাহ একজন এক ইলা ইলাহু আহেদ আর আমি তোমরা যা কিছু শেয়ার করা সব কিছু থেকে একদম মুক্ত কোনোটার সঙ্গে আমার কোনো সেরেকের সম্পর্ক নেই কোনোটাকে আমি স্বীকার করি না কোনোটাকে আমি দাঁড়ি না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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পার্কিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্সেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান রোড লন্ডন ই ওয়ান ওয়ান জেই আর দুটার মধ্যে কত শক্ত থাকা লাগে মুসলিমকে তাও ঈদের অনুসারী হওয়া কোন ধরনের সেরেক থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা কোন সংসপ থাকতে পারবে না কোন কম্প্রোমাইজ হবে না যদি এখন আস্তে আস্তে মূর্তি পূজার দিকে যাবে যেভাবে শুরু হয়ে গেছে লাইন কোন দিকে মূর্তি পূজার দিকে লাইন শুরু হয়ে যাচ্ছে তো মূর্তি পূজার আগে কোন একটা ধরেন প্রতিকৃতি একা বিশাল ছবি টাঙ্গিয়ে তার জন্মদিব মৃত্যু দিবসে তার কাছে গিয়ে মাথা নত করা এই মূর্তি পূজার আরেকটি স্টেট। কিছুক্ষণ দাঁড়িয়ে থাক মাথা নত করে চোর করে থাকটি মূর্তি পূজা কোন বেদির মধ্যে বা বেদির মধ্যে গিয়ে ফুল দাও প্রভাত ফেরি করো মঙ্গল প্রদীপ জ্বালাও কোন দিকে রা হচ্ছে তা দিকে না শেরেকের দিকে এগুলো সব কি শেরকের দিকে কোন একটা সিটি স্মৃতিসৌধ বানাও সেখানে গিয়ে মাথা নত করো কুর্নি কর শ্রদ্ধা দানাও এইভাবে শ্রদ্ধা দাঁড়ানো মাথা নিচু করে চুপ করে থাকা এগুলা এবাদত কাফেররা এগুলো করেছে এগুলো শেরেক এই এক তরিকায় শেরেক আসছে যেটা রাজনীতির তরিকায় আসে আরেকটা সেরে কোন তরিকায় আসে মুসলিম উম্মার ভিতরে বলেন তো কবর মাদার কেন্দ্রিক বেশি আর শিক্ষিত লোকদের মাথায় ওইটা বেশি চলবে না ওখানে কোন পূজা কোন সেরে ওখানে রাজনৈতিক তরিকায় সেরেক ঢুকছে সাংস্কৃতিক তরিকায় সেরেক ঢুকছে তো হৃদ চলছে সে রেকের ওয়েলকামিং চলছে কালচারাল দিক থেকে একটি মুসলিম জাতিকে নিঃশেষ করে দেওয়ার প্রক্রিয়ার আয়োজন চতুর্দিক থেকে শুরু হয়েছে আমাদের দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের যারা লেখাপড়া করতে যায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তাদের জীবন থেকে ইসলামকে তুলে দেওয়ার সকল আয়োজন খুব জোরসে চলছে আমাদের পত্রিকা পড়লাম সালাম উঠে যাচ্ছে দেশ থেকে সালাম দেওয়াটা এখন ব্যাগ ডেটে কাজ হয়ে যাচ্ছে ইএমদের জীবনে এগুলো নাই দেখা হলে এই লাইনে বলতেছে হাই হাই করা কতক্ষণ বিদেশি চকচকে সভ্যতা কত ঝকঝকে হয়ে আছে এত সুন্দর দিন আল্লাহ তারা দিয়েছিলেন এ দিনকে আমরা হারাতে বসেছি তো ভাই সব এবং বোনেরা এই তামসা দেখে আফসোস করলে খুব ভালো কাজ হয়ে যাবে কি করতে হবে নিজেদের জীবনে আত্মীয় স্বজনের মধ্যে এই দিন সম্পর্কে দাওয়াতি কাজ করতে হবে কাজ করতে হবে লোকদেরকে দিনমুখী করতে হবে নামাজদেরকে আনতে হবে কোরআন শিখাতে হবে তাজবিদ শিখাতে হবে ইসলামের বই পুস্তক পড়াতে হবে গুণ আকিদা শিখাতে হবে এরপরে আস্তে আস্তে অন্যান্য জায়গায় পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধব দিনকে এইভাবে যদি আমরা প্রচার প্রসারের জন্য কাজ না করি তাহলে শয়তানি তরিকার প্রচার প্রসার যে চলছে ওটারই একতরফা জয়গান চলতে থাকবে আর আমরা আল্লাহ তালার কাছে দায়ী হয়ে যাব দায়ী হয়ে যাব এত সুন্দর দিন আল্লাহ তালা দিলেন আর আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে আমাদের দিলে কষ্ট লাগে না কষ্ট লাগে আপনার দিলে যদি কষ্ট না লাগে কোন ইমান আসে আর কষ্ট লাগাটা এটাও ভালো জিনিস যে কষ্ট লেগেছে এটাও ইমানের লক্ষণ কিন্তু কষ্ট পর্যন্ত শেষ হয়ে গেলে ইমানের দাবি পূরণ হবে না এই কষ্টকে সরিয়ে এনে তারপরে কিভাবে হিম্মত করে দিনের জন্য কাজ করব বিভিন্ন তরিকায় আলহামদুল্লাহ বর্তমানে এই মিডিয়ার মাধ্যমেতে এত সুন্দর কাজ করা যায় আমাকে আজকে এক ভাই বললেন এবার নাকি গতকালকেও বললেন যে এইভাবে বিভিন্ন বক্তাদের কাছ থেকে সুন্দর সুন্দর কথা নিয়ে ডাউনলোড করে আপনার এগুলাকে পাঠিয়ে দিচ্ছে আপনার বিভিন্ন তরিকায় ইন্টারনেট ব্যবহার করে এখন তো দেশে মোবাইল ফোন সবার কাছে আছে সবার কাছে আছে আর এই মোবাইল ফোনের মধ্যে যত রকমের খারাপ জিনিস গিয়ে জাগা বাসা বেঁধেছে সেগুলাকে দূর করতে হলে আগাছা দূর করতে হলে চাষ করতে হবে সুন্দর বীজ বপন করতে হবে তবহিদের বীজ ঢুকাতে হবে এগুলো দেন তিনি করলেন কি আত্মীয় সদনকে এগুলা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে সুন্দর সুন্দর জিনিস এই পাশ করে দেখো পড়ো আমি জিজ্ঞাসা করব। এটা কি বুঝলা আমি খবর নেব কি সুন্দর সবাই কাজ করি আল্লাহর কাছে কিছু হলে জবাব দিতে পারবো নতুবা আমরা দুনিয়া তো ধ্বংস হয়ে যাবো আখেরা তো আত্মীয়টা এরপরে আল্লাহ বলেন এখন যে কিছু লোক আহলে ছিল ওই জামানায় মদিনা তো অনেক ইহুদী ছিল মক্কা আশেপাশে কিছু টুকটাক খ্রিস্টান ছিল তারা এই নবী মোহাম্মদ সাল্লামের সব পরিচয় তারা ভালো করে জানে তাদের কিতাবের সমস্ত লক্ষণগুলো গুলো কম সময়ে আসবেন ওনার গঠন প্রকৃতি ইত্যাদি সম্পর্কে ও কিছু আলোচনা খুব ক্লিয়ারলি দেওয়া আছে এই জন্য তখন তিনি নবী হিসাবে দাবি করলেন তাদের কিন্তু চিনতে কষ্ট হয়নি অনেকে তাদেরকে চিনে তারা এইভাবে যেভাবে তারা তাদের ছেলে মেয়েদেরকে চিনে আল্লাহমে আর এই চিনার পরেও তারা কি করলো নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেললো আর এই ক্ষতিগ্রস্ত হয়ে তারা ইমান আর আনলো না ইহুদিরা কিন্তু এই নবী মোহাম্মদ হচ্ছেন তিনি তো ইসলাম কবুল করে ফেলেছেন তিনি ইহুদিদের বড় আলীম ছিলেন তিনি ভালো করে চিনেন রসুল্লাহ দেখে একটু কথা শুনে ওনার বিশ্বাস হয়ে গেছে ও উনি তো একদম হুব মিলে যাচ্ছে একদিন ওনাকে অমর দেওয়া আনু জিজ্ঞেস করলেন আচ্ছা ভাই বলো তো তুমি তো ইসলাম কবুল করলে তোমাদের তাও শুনছি এসেছে এটা কি তুমি ঠিক চিনতে পেরেছ তিনি বললেন আমি এমন ভাবে চিনেছি আমি আমার ছেলে মেয়েদের ব্যাপারে আমার যতটুকু চিনতে এবং মানতে এবং পরিচয় দিতে আমার যত কষ্ট না হয় তার চেয়ে বেশি আরো সোজা মনে হয় এবং চিনতে আমার কাছে ইজি হয়েছে তিনি রাইট রাসুল তো একমাত্র আব্দুল্লাহ সালাম ইহুদুদ্দিন আলেম চিনলেন বাকিরা চিনল না আরো কয়েকজনেও ইমাম এনেছেন কিন্তু মেজরিটি চিনিও আনলো না এটা না জেনে জেনেও তারা ইমান আনেনি এবং তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে ইমান আনলো না ওমান যে আল্লাহ তালা ব্যাপারে মিথ্যা কথা বলে আর আল্লাহ তালা অবিশ্বাস করে বসে বলে যে তালা ওনাকে নবী করে পাঠানাই উনি মিথ্যা নবী দাবি তাহলে তারা মিথ্যাবাদী কাকে বলল শুধু আল্লাহ নবীকে বলল আল্লাহ কি আল্লাহ বলে আমি পাঠিয়ে তার আল্লাহ পাঠান নাই তা আল্লাহ আল্লাহকেও তারা মিথ্যাবাদী বলে ফেলল আল্লাহর আয়াত গুলো কেউ বলে ফেললো আল্লাহ বলছেন আমি কোন নাজির করেছি তারা বলে যে না মোহাম্মদ বানিয়েছে ঘরে বসে বসে তাহলে আল্লাহ তালা কেউ তারা অস্বীকার করে বসে তাকেও মিথ্যাবাদি বলে ফেললো এদের চেয়ে বড় জালিম আর কে হতে পারে জালিমরা কখনো কামিয়াব হবে না দুনিয়ার জালিমরা কামিয়াব হয় ফের আউন কামিয়াব হয়েছে ফের আউন কামিয়াব মনে করেছে কারণ তার সবাই তাকে আনারব্যকল আলা দাবি করেছে মেনে নিয়েছে সে তো কামিয়াব মনে করেছে কামিয়াবি শেষ হয়েছে কিভাবে তাহলে কামিয়াবি সাময়িক হয় আর সেই কামিয়াবি দিকে লোকেরা মনে করে সাবাস আমাদের কামিয়াব হয়ে গেছে উনি সব পার কোনো কাজ নয় যে উনি পারবেন না সবকিছুর পারঙ্গম এত ক্ষমতা তাহলে নমরুদ হামান দুনিয়াতে যুগে যুগে আল্লাহ তালা অনেক এক্সাম্পল রেখেছেন যারা নিজেদেরকে সাময়িক ভাবে আল্লাহ তালা তামসা দেখার জন্য রশি ঢিলা করে দিয়েছেন আর তাদেরকে তারা অনেক কামিয়াব মনে করেছে ক্ষমতারা তাদের হাতের মুঠায় এসে গেছে আর আল্লাহ এক পর্যায়ে এক সময় ছিনিয়ে নিয়েছেন কাউকে কাউকে আল্লাহ কিন্তু এই সময়টা তো একদিন শেষ হওয়া লাগবে শেষ হওয়া লাগবে না হায়াত একদিন শেষ হবে না কি হবে না হবে তখন তো কমপক্ষে আসে আর কত লোককে আল্লাহ তালা তার আগেই বহু আগেই তাদের হাত থেকে নিয়ে গেছেন কাকে কতদিন আল্লাহ দিবেন। এই জালিমদেরকে আল্লাহ সতর্ক করছেন কিন্তু এত ইতিহাসের দরকার কি মানুষ যেন শিক্ষা গ্রহণ করে জ্ঞানীরা বিবেক সম্পন্ন লোকেরা শিক্ষা গ্রহণ করো কিন্তু ওই কথাটাই সত্য শেষ যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না কারণ তার ধ্বংসকে সে অনিবার্য করতে চায় তার ধ্বংস অনিবার্য করতে চায় নিবে না সতর্ক হবে না আমি সেটার এক্সাম্পল নবীকার আলি সাল্লাম একটি হাজির শরীফে দিয়েছেন তিনি বলেন যে আমি আনা মেসি আমার আর তোমাদের এক্সাম্পল হচ্ছে কারাজ না একটি লোক কোন এক জায়গায় আগুন জ্বালালো কতগুলো লাকড়ি কাঠ জোগাড় করে আগুন চালিয়ে দিল আর জানা দেব ওই যখন পাখা গজায় এরকম পাখাওয়ালা উইপোকাগুলো দলে দলে শত শত হাজার হাজার এসে কোথায় পড়ছে আগুনে পড়তে চায় আর সেই লোকটি বলে আরে আগুন তো আমি তোমাদের জ্বালানোর জন্য করিনি সেই অন্য কাজেই আগুন জ্বালিয়েছে হয়তো তার শীত লাগছে বা কিছু পাকশাক করবে কিন্তু এরা শুধু আগুনে পড়ে আত্মী করে তার একটা কাপড় নিয়ে সবগুলাকে এরকম পের করে দেয় কিন্তু এগুলো ঘুরে আবার আসে সে যত সরায় তত দৌড়ে এসে পড়ে তিনি এক্সাম্পল দিয়ে বলেন আমার অবস্থা হচ্ছে দুনিয়া বাসীর কাফির মুশ্রিক বেদিন যারা আছে তাদেরকে আমি আনা। আমি তোমাদের কমর ধরে কমরের কাপড় ধরে তোমাদেরকে আমি জাহান নাম থেকে বাতেতে চাই তোমরা আমার হাত থেকে ছুটে গিয়ে জাহান নামে পড়ে যেতে চাও কাফের বেদিন এটা হয়েছে মুসলমানদেরকে এই উন্মত তিনি এত কষ্ট করে দিন শিখিয়ে গেছেন এই ইসলামের মধ্যে রাখার জন্য থাকার জন্য আমল করার জন্য ইসলামকে ফেলে দিয়ে উন্মত কোন দিকে ধর দিচ্ছে জাহান নামের দিকে চলে যাচ্ছে ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে উল্টা স্রোতের দিকে টলার তৌফিক দান করুন যে স্রোত যাহার নামের দিকে যাচ্ছে এই স্রোতে আমরা চলতে পারি না আমাদেরকে স্রোতকে ঘুরিয়ে দেওয়ার জন্য কাজ করার তৌফিক দান করুন আল্লাহ তালা